সুন্দর উত্তম কাজগুলোর মধ্য হতে অন্যতম একটি কাজ হচ্ছে আল্লাহর দিকে আহ্বান করা এটি হচ্ছে এমন এক মহান কাজ যেই কাজের দায়িত্ব আল্লাহ নবী ও কে দিয়েছিলেন আল্লাহ তালা তার নবীকে লক্ষ্য করে ইলা বলেনা হে নবী আপনি প্রজ্ঞা ও উত্তম উপদেশের মাধ্যমে মানুষদেরকে আপনার রবের দিকে আহ্বান করুন এই কাজের চেয়ে উত্তম কাজ আর কি হতে পারে যে আমরা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করব মানুষদেরকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহ দাসত্বের দিকে আল্লাহর গোলামের দিকে আল্লাহের দিকে দিব গুনায় নিমজ্জিতদের হেদায়েতের পথ দেখাব। আল্লাহ তালা পবিত্র কালামে মজিদের সাদ করেন অমন তার কথার চেয়ে আর কার দাওয়াতের অনেক ফজিলত বর্ণিত হয়েছে খাইবারের যুদ্ধের দিন রাসুল সাল্লি সাল্লাম আলী রাদুকে লক্ষ্য করে বলেছিলেন তোমার মাধ্যমে যদি আল্লাহ একজন লোককেও হেদায়ত দেয় তাহলে এটা তোমার অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে মন্দা আুদা কানালি মানুষ আ কেউ যদি কাউকে ভালো কাজের দিকে আহ্বান করে আর ওই ব্যক্তি যদি সেই ভালো কাজটি করে তাহলে আহ্বানকারী আমলকারী ব্যক্তির সম পরিমাণ পাবে তাদের উভয়ের স্বাবের ক্ষেত্রে কোনো ধরনের কম বেশ করা হবে না অর্থাৎ আপনার দাওয়াতের মাধ্যমে যদি কেউ ইসলামে প্রবেশ করে তাহলে সে ইসলাম গ্রহণ করার পর যত আমল করবে যত ন্যাক আমল করবে সব আমলের সমপরিমাণ পরিমাণ আপনার আমল নামায়ও লিপিবদ্ধ হবে মনে করুন কেউ নামাজ পড়ত না আপনার দাওয়াতের কারণে সে নামাজি হলো তাহলে মনে রাখবেন সে জীবনে যত রাকাত নামাজ করবে তত রাকা আত নামাজের স্বয়াব আপনার আমল নামায় লিপিবদ্ধ হবে আপনাদের উভয়ের স্বাবের মধ্যে কোনো ধরনের কম করা হবে না সুতরাং আসুন আমরা প্রত্যেকেই এক একজন দিনের দায় হয়ে ময়দানে অবতীর্ণ হই আমরা আমাদের সাধ্য অনুযায়ী দিনের দাওয়াতকে মানুষের দারে দ্বারে পৌঁছে দেই আমরা প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে মানুষদের কাল্লার দিকে আহ্বান করি